আজ আপনার জন্য এডগার অ্যালেন পোয়ের লেখা হপ ফ্রগ এডগার অ্যালেন পোয়ের জন্ম মার্কিন যুক্তরাষ্ট্রে উনিশে জানুয়ারি আঠারোশো সালে ১৮ বছর বয়সে সেনায় যোগদান করেন এবং সেই বছরই তার সাহিত্যিক হিসেবে আত্মপ্রকাশ চ্যামেলিন অ্যান্ড আদার পোয়েমস বলে একটি কবিতার বইয়ের মাধ্যমে মার্কিন সাহিত্যে পো ছিলেন পথিকৃত प्रथम पेशादार लेखक अर्थात प्रथम एम मानूष जाँ उपार्जन प्रधान पन्थाखा इंगरेजीते प्रथम आधुनिक गोयी लेखा पेर मृत्यु है सतई अक्टोबर आठ ऊनपचास साले आजकल गल्प हफफ्रग प्रथम प्रकाशित है सतर मार्च आठ ऊनपचास साले द फ्लैग अफ आ यूनियन एक संबदपत्र प्रधान चरित्रे हफफ्रग রাজামশাই ও শ্রেপ্যা গল্প পাঠে অগ্নি গল্পের সূত্রধার আমিদীপ শুরু হচ্ছে হপফ্রগ রাজার নিক নজরে পড়ার জন্য কত লোক কত কিছু করে কিন্তু আমাদের রাজাকে খুশি করতে বিশেষ কিছু দরকার ভালো একটা হাসির গল্প বললি হলো রাজামশাই গোটা জীবনটাই প্রায় হাসি ঠাট্টা করে কাটিয়ে দিয়েছেন ওনার সাতজন মন্ত্রী সবাই মন্ত্রী কম ভাঁড় বেশি চেহারাও আমাদের রাজামশাইয়ের মতো সবার ইয়া বড় ভুঁড়ি মানুষ হাসা হাসি বেশি করলে মোটা হয়ে যায় নাকি মোটা হলে লোক হাসাতে সুবিধে হয় তা বলতে পারবো না আমি যে সময়ের কথা বলছি তখনও ইউরোপের একাধিক রাজসভায় ভাঁড় দেখা যেত সবার মাথায় থাকত একটি বিশেষ ধরনের ঘণ্টা লাগানো টুপি এবং সবার বুদ্ধি হত ক্ষুড়োধার নানা বিষয় নিয়ে তাদের মজার মজার মন্তব্য রাজসভাকে মাতিয়ে রাখত আমাদের রাজসভায়ও এমন একজন ভাঁড় ছিল তার নাম হপফ্রগ কিন্তু সে সাধারণ কোনো ভাঁড় নয় হপফ্রগ একই সঙ্গে বামন এবং এক পায়ে খোঁড়া কাজেই রাজামশাই হয় তার কথায় হাসাহাসি করতে না হলে তাকে নিয়ে হাসাহাসি করতেন হপফ্রগ তার আসল নাম নয় অবশ্যই তাকে এই নাম দিয়েছিলেন মন্ত্রীরা কারণ একটা পায়ে খোঁড়া হওয়ার ফলে সে একটা বিশেষভাবে হাঁটত যেটা দেখে নাকি ব্যাঙের লাফানোর কথা মনে পড়ত কিন্তু প্রকৃতি যদি একদিকে কম দেন তাহলে অন্যভাবে তা পুশিও দেন হফ পায় খোঁড়া ছিল বটে কিন্তু তার হাতে ছিল আশ্চর্য জোর হাঁটতে হলেও কোনো কিছু বেয়ে উঠতে হলে তার সঙ্গে পারত না সে যে কোন দেশের মানুষ তা আমি বলতে পারম না তাকে জিজ্ঞেস করলে সে এমন একটা জায়গা নাম বলতো যার নাম কেউ শোনেনি তাকে আর তার সঙ্গে একটি মেয়েকে কেউ তাদের গ্রাম থেকে তুলে নিয়ে এসেছিল আমাদের রাজামশাইয়ের জন্যে উপহার হিসেবে মেয়েটির নাম ট্রিপেটা যেহেতু দুজনেই একই গ্রামের হপ আর ট্রিপেটার মধ্যে ভালো বন্ধুত্ব ছিল ট্রিপেটা বামুন হলেও বেটে কিন্তু অপরূপ সুন্দরী অনেকেই তাকে পছন্দ করত কিন্তু সে ভালোবাসত হপ বড়ো দিন বা নতুন বছর বা এরম কোনো একটা বিশেষ দিনে সে বছর আমাদের রাজামশাই ঘোষণা করলেন যে ম্যাস্করের মানে মুখোশ বা ছদ্মবেশে পার্টি হবে এরম পার্টি যখনই হতো সেখানে হব আর ট্রিপেটাকে ডাকা হতোই হফ পরিকল্পনার সময় থেকেই লাগত কারণ কে কী সাজবে সেটা হফ ঠিক করে দিত কস্টিউমও হব তৈরি করিয়ে দিত রাজপ্রাসাদে ম্যাস্করের হফ ছাড়া এক কথায় অসম্ভব সে বছর রাজপ্রাসাদের বলরুম সাজিয়েছিল ট্রিপেটা কে কি সেজে আসবে কয়েক মাস আগে থেকেই ভেবে রেখেছিল সবাই তৈরি কেবল রাজা এবং তার সাত মন্ত্রী ছাড়া একেবারে শেষ মুহূর্তে রাজামশাই ডাক দিলেন হপ আর ট্রিপেটাকে দুজনে ঘরে ঢুকে দেখে রাজামশাই ওয়াইনের গ্লাস হাতে নিয়ে বসে রয়েছে। হপ ফ্রগ আর ট্রিপেটা ঢুকতেই দুজনের জন্য গ্লাসে ওয়াইন ঢাললেন রাজামশাই হফফ্রগ এর মদ একদম সহ্য হত না একটু পেটে পড়লেই সে একেবারে পাগল হয়ে উঠত কিন্তু রাজামশাই তাও তাকে জোর করে মদ খাওয়াতেন এবং তারপর তার মাতলামি দেখে মজা পেতেন রাজামশাই বললেন এই তো তোমার দুজন এসেছ এই না হপফ্রগ টুক করে এটা খেয়ে ফেলতো বাবা আর তারপর আমাকে বলো এবারের মাঝখানে এটা আমরা কি বলে যাবো এবছর কিন্তু এমনি সাজ হবে না আমাদের চরিত্র চাই একদম নাটকের মতো চরিত্র রোজকার আগে জীবন নিয়ে আমি আর পাচ্ছি না দারুণ একটা কিছু চাই বুঝলে না এমন কিছু যা দেখে লোকের চমকে যাবে হ্যাঁ না এটা খাও খাও আমি মদ খেতে চাই না মহাদাজ আ তোমার রাজা তোমাকে আদেশ করছে হফ্রক খাও তোমার জন্মদিন না তোমার গ্রামের যেসব বন্ধুরা ছিল তাদের কথা মনে করো আর ঠুক করে খেয়ে নাও যেমন আমি খাচ্ছি হফ্রকের মত খেলে সত্যি অসুবিধে হতো গা গোলাতো মাথা ঘুরতো কিন্তু কি আর করা রাজার আদেশ বলে কথা তাকে মত খেতে দেখে উঠলেন এইবার মজা হবে রাজামশাই এইবার মজা হবে অপ্রক বলো আমরা কি সাজু বলো আরে শুধু হাসলে হবে বলো ভাবার চেষ্টা করছি মহারাজ চেষ্টা করছো মানে কি তো বুঝতে পেরেছি যথেষ্ট পেটে পরে তো ভাই না আর একটা খাও আর একটা নয় উঠল নিজের পায়ে মহারাজ মহারাজ ও পারবে না মহারাজ ওকে ছেড়ে দিন দয়া করুন মহারাজ দয়া করুন রাজামশাই এক ধাক্কায় ট্রিপেটাকে সরিয়ে দিলেন তারপর বললেন আহ নিজের বন্ধুর জন্য খুব দর ও পারবে না দয়া করছে তাহলে এই বলে মেয়েশাই গ্লাসে ঢালা পুরো ওয়াইনটা ট্রিপেটার মুখে ছুঁড়ে মানলেন ট্রিপেটা কোনো মতে নিজেকে সামলে নিল ঘরে সবাই চুপ শুধু একটা শব্দ একটা অদ্ভুত খানোর শ্রিজেকে একটু করিনি আসছিল মনে হলো মহারাজ ও আমার যেন মনে হলো হফ্রগ দাঁতে দাঁত ঘষছে হফ্রগ হেসে নিজের বিকট বড় বড় দাঁত বার করে দেখালো তারপর রাজা রাজামশাই খুশি করার জন্য ঠিক তখনই মহারাজ ঠিক ঠিক ঠিক তখনই আমার মাথায় একটা দারুণ ফোন দিয়ে এলো মাস্ক প্রত্যেক বছর হয় কিন্তু এবছরের টা একদম অন্যরকম হবে তাই তো তাই তো তাহলে আমার ফোন দিটা বলি আপনাকে মহারাজ এটা আমার দেশে হতো এটার নাম চেনে বাঁধা उटांग। है। है महाराज विशेष महिला सबा समस्तों सम्मति जान बस बसाब एमुन बुझी सत्य सत्य राज मंत्री कपात्र पेटे पड़े कौन आईडिया दिखा चीन दिए अपने सबाई के बाधा थकबे महाराज त कारण हल शब्द जत आपन हाँटबेंोहार चे झनझन झनझन आवाज़ हो मानूष कथा से यूरोप बसिभाग मानुषांग देखें कट जन मानुष के ओरांगटांग सजिए दिल तेज बाय मानूष से बोझार सम्भवना खुबी कम হপ ফ্রগ প্রথমে সবাইকে খুব টাইট গেঞ্জি জাঙ্গিয়া পরালো হাতে পায়ে মাথায় পরিয়ে দিল স্টকিংস তার উপর মাখানো হলো আল কাত্রা আল ওপরে তারপর লাগিয়ে দেওয়া হলো জন্তুর লোম লোমে ঢাকা রাজামশাইয়ের কোমরে বাঁধা হলো একটি শক্ত লোহার চেন তারপর ধীরে ধীরে সেই চেনে বাঁধা হলো প্রধানমন্ত্রী এবং অন্য ছজন মন্ত্রীকে সবাইকে বেঁধে দেখতে লাগছিল ঠিক সার্কাসের বাঁদরের মতোই যে বল হওয়ার কথা ছিল সেটা ছিল গোল একটা ঘর ঘরে আলো ঠোকার একমাত্র উপায় একেবারে ওপরের একটি জানালা দি রাতের বেলা একটা বড় ঝাড় লণ্ঠন জ্বালানো হতো যেটা জানলা থেকে ছোলানো থাকত যাতে ঝাড় লণ্ঠন ঝুলে না যায় তাই জন্যই যে চেন দিয়ে সেটা ঝোলানো ছিল তার অন্য ঘরের বাইরে একটা ভারী পাথর বাধা থাকত ঘরটা সাজানোর দায়িত্ব ট্রিপেটার ট্রিপেটা খুলে দেবার ব্যবস্থা করে। ঝাড়লণ্ঠনের মোমবাতি থেকে মোম ছড়ে পড়ত নিচে সবাই সুন্দর সেজে আসবে আর তারপর তাদের জামার উপর মোম পরবে তা তো হতে দেওয়া যায় না আলোর জন্য ঘরের দেওয়াল জুড়ে মশালের ব্যবস্থা করা হলো আটজন ওরাঙোটার হপফ্রগের কথামতো মাঝরাত পর্যন্ত অপেক্ষা করলেন যেই ঘড়িতে ঢং ঢং করে বারোটার ঘন্টা বাজা শেষ হল একেবারে অতিথিতে ঠাসা ঘরে তারা ঢুকলেন ঠিক হপফ্রগ যেমন বলেছিল বেশ কিছু অতিথি আটজনকে সত্যিবাদর ভাবে চিৎকার করে উঠলেন তাদের মধ্যে অধিকাংশই মহিলা ভাগ্যিস হপফ্রক বলে দিয়েছিল যে কাউকে অস্ত্র নিয়ে পার্টিতে আসতে দেওয়া হবে না না হলে কেউ না কেউ নিশ্চয়ই তরোয়াল করে রক্তারক্তি কাণ্ড একটি ঘরে বন্ধ করা যার চাবি হপফ্রগ কাছে ওরাং ওটাং রূপী রাজা এবং তার মন্ত্রীদের ঘরে ঢোকার উত্তেজনায় অতিথিদের মধ্যে একটু ধাক্কাধাক্কি শুরু হলো সবাইকে হপফ্রগ শিখিয়ে দিয়েছে কিভাবে একটু ঝুঁকে ওরাং ওটাঙের মতো অভিনয় করতে হয় তারা কখনো এদিকে যান কখনো ওদিকে যান আর তাদের ভয় অতিথিরা পিছিয়ে পিছিয়ে যান কিন্তু এই উত্তেজনার মধ্যে সবাই একটা জিনিস খেয়াল করেননি যে চেন দিয়ে ঝাড় লণ্ঠনটা ছোলানো থাকতো সেটা উপরের জানলা দিয়ে ধীরে ধীরে ঘরের মধ্যে নেমে এসেছিল চেনের শেষে ছিল একটা বড় লোহার হোক আটজন লোককে চেন দিয়ে এমনভাবে বাঁধা হয়েছিল যে তারা একেবারে গোল করে দাঁড়িয়েছিলেন একে অপরের দিকে পিট করে তাদের ঠিক মাঝখানে যেখানে চেনের চারটি অংশ একের ওপর এক করা রয়েছে ঠিক সেইখানে চেনের সঙ্গে হঠাৎ করে ঝাড় লণ্ঠনের হুকটা আটকে দিল হফরক তারপর কোনো এক অদৃশ্য হাত ওপর থেকে ঝাড় চেনে দিল একটান। টান আটজন ওরাং ওটাং চেনের টানে একে অপরের সঙ্গে একেবারে সেঁটে গেলেন দেওয়াল থেকে এমন বিদে সেজে এসেছে এবার সকলকে অবাক করে ঝাল লন্ঠনে চেন হফ্রক এবং আটজন ওরাং হাওয়ায় প্রায় ৩০ ফুট ওপরে টেনে নিয়ে গেল রাজার মাথার উপর বসে বলে উঠল। আমি আপনাদের বলছি সবাই অবাক হয়ে গেছিল যে কয়েক মুহূর্তের জন্য খড় একেবারে নিস্তব্ধ হয়ে গেছিল শুধু একটাই শব্দ শোনা যাচ্ছিল সেই ঘষানোর শব্দটা যেটা রাজামশাই যখন ট্রিপেটার মুখে ওয়াইন ছুঁড়ে মেরেছিলেন কিন্তু মুখে এবার রাগ স্পষ্ট ঠোঁটের ভাগ দিয়ে ফেরা হচ্ছে। আমি বোধহয় আন্দাজ করতে পারছি এদের পরিচয় লেডিজেন্টলম্যান হফ ফ্রক মুখটা আরও কাছ থেকে দেখার ভান করে তার হাতের মশালটা রাজামশাইয়ের আরও কাছে নিয়ে গেল আর তারপর একবার আলতো করে তার কস্টিউমে মশালটা ঠেকাতেই তাতে আগুন গেল দাউ দাও করে জ্বলে উঠলো একের পর এক ওরাং ওটাং কস্টিউম চিৎকার করে উঠলেন রাজামশাই এবং তার মন্ত্রীরা আগুন জ্বলে উঠতেই চার লন্ঠনের চেমবে ওপরে উঠে গেল হফ সে এখন আগুনের শিখার নাগালের বাইরে সেখান থেকে সে চিৎকার করে উঠল এবার আমি বুঝে গেছি এরা কারা এরা হলেন একটু বাধে না আর তার মন্ত্রীরা তার মন্ত্রীরা তাকে সমর্থন করেন এই জঘন্য কাজে আর আমি আমি রাজার ভাড়া লোক আসেন আমার কাজ আপনাদের হাসি পাচ্ছে না আপনাদের হাসি পাচ্ছে না জানোয়ারের লোম এবং আল সহজে কয়েক মুহূর্তের মধ্যে আটজন ওরাং চিৎকার एक घर भर्ती अतिथिधर मथारे झुलते लगल आठटी राश हाथे जानलर मध्य दिए रेल अंधकार से दिन हफ फ्रक ट्रिपेटा दूजर का देखा जाए तो एक संगे पाली चले ग्रामे शेही देशे, जार नाम क्यों दिन शुरू सन्डे ससपेंस ए आज सुन मूल रचना एडगर एलन पो गल्भपाठे अग्नि हपफ्रग और मंत्री चरित्रे मीर राजशाई जगन्नाथ बसु श्रीपेटार चरित्रे अय्तिका समबेत कण्ठे अयंतिका श्री दीपान्विता गधूलि ओत्री रिचार्ड पुष्पल मिर जगन्नाथ बसु एवं अग्नि शब्दग्रहण आभ संगीत ए स्पेशल इफेक्टे सौम एवं शुभ गल्पर अनुबाद रेडियो रूपान्तर सूत्रधार ए पर्वपरिचालन हमी दीप विशेष सहयोगित अग्नि शेष हल एडगर एलन पोएर लेखा हपफ्रग आगामी सप्ताह और एक रोमाचकर गल्प नहीं हाजिर हो सनडे ससपेंस